হাস অনেক কাল আগে অনেক দূরে এক ছোট্ট শহরে তিন ভাই থাকত তাদের নাম ছিল জ্যাক, জ্যাক, লিও, আর পিটার, কেক পাউরুটি এসব বানাত তার মতো সুস্বাদু কেক বিস্কুট আর কেউ বানাতে পারতো না তাই সারা শহরের লোক তার দোকানে কিনতে আসত লিও ছিল মেজো ভাই সে ছিল পেশায় শিক্ষক খুবই বুদ্ধিমান আর তার ছাত্ররা তাকে খুবই ভালোবাসত পিটার ছিল সবচেয়ে ছোট কিন্তু তার সেরকম কোনো প্রতিভা ছিল না যে সে সবার থেকে আলাদা কিছু করবে সে ছিল খুব দয়ালু আর ভদ্র ছেলে কিন্তু ভাইদের কাজ দেখে প্রায় তার মন খারাপ হয়ে যেত তার দাদারা খুব খারাপ ব্যবহার করত সব সময় কথা শোনাত কারণ তারা ভাবতো যে ওর চেয়ে তারা বেশি কাজের সেই জন্য তার প্রতি তারা কোন রকম না খাবারকে সুপ বলছ তুমি আর আমার তো মোটাই ভালো লাগেনি এই নোনতা ঝোলে চুপিয়ে আমি আমার বেচারি পাউরুটিকে কষ্ট দিলাম নিয়ে যাও এটা আশ্চর্য दाड़ की এইটার তুমি খেয়ে ফেলো আমার ভাই বেচারা পিটার খুব দুঃখ পেল বসে রইল কিন্তু কিচ্ছু বলল না পরের দিন পিটার জঙ্গলে গিয়ে চুপ করে বসে রইল সে ভাবছিল তার জীবনের কথা দাদারা কিরকম অবহেলা করে তাকে এখন আমি কি করি আমার দুই দাদাই নিজেদের কাজে খুবই দক্ষ আর আমি কি কারোর কোনো কাজেই লাগব না কি নিয়ে এত আফসোস করছো বোকা ছেলে সেই বৃদ্ধ পিটারের কাছে এসে ধীরে ধীরে তার পাশে গিয়ে বসল এই এত অল্প বয়সে কিসের অভিযোগ তোমার না তেমন কিছু ব্যাপার না আমি শুধু জোরে জোরে ভাবছিলাম ও যদি তেমন কিছু ব্যাপার না হয় তাহলে আমার কথাটা শোনো আমার কিন্তু গন্ধ মনে হয় যেন নিজের পায়ের গন্ধ শুকছি না না ওটা ওর পাউরুটি না আমি আমি ওর বানানো পাউরুটি খেয়েছি আর ওটা খেতে সত্যি খুবই ভালো একেবারে মিষ্টি কেকের মতো ঠিক আছে তাহলে আরেকটা শোনো এক শিক্ষক আছে কাল তার সাথে খারাপ লাগছে ওর নামটা যেন কি আরে হ্যাঁ ওর নাম হলো লিও লিও আমি শুনেছি ও এখানকার সেরা শিক্ষক আর ছাত্ররাও তাকে খুবই ভালোবাসে আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে নিশ্চয় দেখো তোমার দাদারা এত খারাপ ব্যবহার করে তাও কিনা ওদের নামে বাজে কথা বলতে চাও না আপনি কি করে জানলেন যে ওরা আমার দাদা হয় ঠিক সেই মুহূর্তে ওই খিটখিটে বুড়ো পরিণত হলো এক পরমা সুন্দরী পরীতে যার স্ফটিকের মতো স্বচ্ছ কণ্ঠস্বর ও আপনি আপনি কে? আমি হলাম নির্মল হৃদয়ের পুরী আমি তোমাকে অনেকবার দেখেছি দেখেছি যারা তোমাকে কথা তাদের প্রতিও তুমি কতটা উদার ও! তার মানে আপনি জানেন। হ্যাঁ আমি সব জানি পিটার আমি তোমাকে সাহায্য করতে চাই এই জগৎ অনেক বড় যদি এখানে শান্তি না পাও তাহলে বাড়ি ছেড়ে চলে যাও আর নিজের জন্য কিছু খুঁজে নাও না তুমি কিন্তু আমি কোথায় যাবো আর বাকি। সেটা আমি বলে দেব। যখন তুমি পথে দেখবে একজন লোক গভীর ঘুমে ঘুমিয়ে আছে একটা গাছের নিচে তার পাশে একটা সুন্দর সাদা রাজহাস বাধা সেটাকে খুলে নিজের সাথে নিয়ে যাবে এত ভালো আমার এক যাত্রীর সঙ্গী শুধু ভালো নয় ওটা মায়াবী আর তাদের নিয়ে তুমি রাজপ্রাসাদে সেখানে তোমার ভাগ্যের সাথে দেখা হবে আমাকে এমন অদ্ভুত কাজ করতে কেন বলছেন আপনি যখন সময় হবে ঠিক জানতে পারবে মনে রেখো যা বললাম হাওয়ায় মিলিয়ে গেল অনেক দেরি হয়ে গেছে পিটার তাড়াহুড়ো করে বাড়ি ফিরল দাদারা ফেরার আগে রান্নাটার সেরে ফেলতে হবে পরের দিন খুব বেলায়। পিটার দাদারা যাতে টের না পায় তাই সন্তর্পণে বাড়ি থেকে বেরোল অনেকটা হাঁটার পর সূর্য উঠতে শুরু করল পথে ঠিক যেমন পরি বলেছিল সে দেখে একটা বিরাট চেহারা লোক একটা গাছের নিচে ঘুমিয়ে আছে আর তার পাশে বাঁধা রয়েছে খুবই সুন্দর একটা রাজহাঁস এমন রাজহাঁস পিটার জীবনে দেখেনি লোকটা তো দেখছি ঘুমে একেবারে কাদা আমি তো তাহলে সহজেই হাসটাকে নিতে পারবো আর তাই সে বাঁধনটা খুলে চুপচাপ রাজহাসটাকে নিয়ে ছড়ে পড়ল খুব শিগগিরই সে রাজধানীতে পৌঁছে গেল সে তার রাজহাঁস নিয়ে রাস্তা দিয়ে চলেছে চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে হাঁটতে হাঁটতে সে দেখে একটা লোক তার রাজহাঁসের দিকে হাঁ করে তাকিয়ে আছে সত্যিই খুব সুন্দর আমি কি একটু আদর করব ও হ্যাঁ নিশ্চয়ই করতে পারেন এই আপনি আপনার ইচ্ছে মতো আদর করুন লোকটা খুশি হয়ে রাজহাঁসটার গায়ে হাত বোলাতে লাগলো ধরে থাকো ছোট্ট রাজহাঁস আর প্রায় তখনই লোকটা রাজহাঁসের সঙ্গে আটকে গেল সে যতই চেষ্টা করলো কিছুতেই কিন্তু হাত আর জাদু হচ্ছে পিটার শুধু হাসলো লোকটাও ওর সাথে হাঁটতে শুরু করলো লোকটা সাহায্যের জন্য চেঁচাতে লাগলো আর রাস্তায় লোকজন হা করে দেখতে লাগলো তাদের মধ্যে ছিল এক চিমনি সাফ করার মহিলা राज महिला ओ लोकटार संगे आटके गहो की এক চাকাওয়ালা সাইকেলে করে এক চৌকার যাচ্ছিল আমি তো এটা দেখেছি যে ছোট্ট হাতির ছানা তার মায়ের লেজ ধরে ঘরে কিন্তু তোমরা তাদের নকল করছো কেন না হেসে আমাদেরকে একটু সাহায্য করো আর যেই সে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে ওমনি পিটার চেঁচিয়ে বলল ধরে থাকো ছোট্ট রাজহাঁস আমার এক্ষুনি যেতে দাও একটা রাজহাসের ল্যাচ ধরে এত লোক চলছে দেখে লোকেরা তো হেসেই একসাথে সবাই মিলে চলল রাজপ্রাসাদে এই রাজ্যের রাজকন্যা লিয়া অপরূপ সুন্দরী সে কিন্তু তার মা মারা যাওয়ার পর থেকে তার মুখে হাসি নেই কিন্তু যেইমাত্র সে দেখল যে একটা রাজহাসের ছোট্ট ল্যাজ ধরে से हास <laughs> <laughs> राज खबर पेल राजक ताता हास ते डाल तक सभा ढुकल राजाओ ते शशब्दे हेसे उठल এমন মজার কাণ্ড এর আগে আমি কোনোদিন দেখিনি পিটার এসব দেখে একটু হতভম্ব হয়ে গেছিল পেছনে ফিরে তাকিয়ে সেই রাগি ভ্যাবাচাকা মানুষগুলোকে দেখে তার বেশ খারাপ লাগলো মনে হয় ওদের এখন মুক্ত করে দেওয়া দরকার ওদের যেতে দাও সুন্দর রাজহাঁস আর সবাই একসাথে যতজন লাইনে ছিল মুক্ত হয়ে গেল तारा छेरे एतो जे छेरे <laughs> तुमी शेजे आमार मेके हसीिएुशी गलार स्वर सुनते पे आमी खुबी आनंदित तुम्हें धन्यवाद जान भाषा नहीं सौभाग्य महाराज दिएहर करते राजकन्या बुझते पीटार कत सुंदर देखते चुबक हासान तुम्हारे चाहिए महाराज আমি আর কিছুই চাই না শুধু আপনার মেয়েকে বিয়ে করতে চাই উনি যখন হাসলেন মনে হল যেন ঘন্টা বেজে উঠল ও আচ্ছা আমি আমি ঠিক নিশ্চিত নই এই বিষয়ে। বাবা, আমিও ওকে বিয়ে করতে চাই কারণ ওই একমাত্র পুরুষ যে আমাকে হাসাতে পেরেছে তাই পরের দিন রাজকন্যা লিয়া আর পিটারের খুবই ধুমধাম করে বিয়ে হয়ে গেল লিয়া তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখিনি তোমার হাসি আমার পুরো জগৎকে আলোকিত করে তোলে আমি তোমায় কথা দিচ্ছি তোমাকে তোমাকে সারা জীবন আমি যাব। ও! আমিও পিটার। আর তারা সুখে শান্তিতে বসবাস করতে আর পিটার বুঝলো মহান কিছু করার জন্য তাকে বিশেষ কিছু হওয়ার দরকার নেই সে বুঝলো যে নিজের মতো থাকতে পারলে শুধু যে খুশি হওয়া যায় তাই নয় তাকে আর তার আশেপাশের মানুষকেও পরিপূর্ণতা দেয়